পৌঁ্ নিকৃত্য সৃতার সুদ্রার দেওয়া চালো রং জলকৃপাং বন্দি চেত বসন্তুদার সঙ্গি লোকি না তিষ্ঠ তুসীকর যত পদনা পুরানঠন য্র তী ভানুচ্চ পতি পাবিষ্ণবী ভোলভক্তি কুতা হরিমপর দুর্দিন ধর্মান সারায়িতনাথ শ্রী গোপাল বলি লুইতে তিন মহেশাস ফলপাদ উতিমো শ্রী শ্রী কর্মকারী রাধা গোপীনাথের সম্মুখে আমরা श्री श्री हरिप्रथा सौभागत अंश्री गोपी गीतनाथ संकल्प ग्रहण कर াস লীলায় শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পরীসুন্দরী গণের যে আরিময় বিলা ক্রন্দন তাকেই গোপীগীতি বলা হয় এই সেই মহাভারতীর দশম স্তম্ভের চারটি গীত দেখা যায় এক এক একটি যুগল গীত এবং একটি এই চারটি গীত এই চারটি কৃষ্ণের পরামর্শ আমাদের শ্রী গোপীকার মহিমা যারা যারা বিশ্বে জানেন তাদের মধ্যে শ্রী উদ্ধব মহাশয় একজন অন্যতম শ্রী ভগবান মথুরা লীলা কালে শ্রী উদ্ধব মহাশয়কে শ্রী বৃন্দাবনী প্রেরণ করেন গোপগোপীগণের সন্তনার্জন এবং শ্রী উদ্ধব মহাশয় এবং সানন্দ চমৎকার তিনি এরূপ মহা প্রভবতী বেদে সুন্দরী এক কনার চরণ বুঝিতে বন্দনা করে ধন্য শ্রীচরণের যে অনেক রেণু লেগে রয়েছে তার মধ্যে একটি রেণুকে আমি বন্দনা করি বন্দে নন্দ বজ্রী নাম ভাগ রেণু এক বচন বন্দনা করি অভিগ্নশ নিরন্তর বন্দনা করি এই যে উত্তর মহাশয় এখানে গীত শব্দটি উল্লেখ করেছে এইগুলি হচ্ছে সেই চারটা গীত আমাদের মহাশয়ের তারা বিশ্ব পবিত্রের কথা উল্লেখ করেছে নারক পঞ্চরাত্রে দেখা যায় যারা অনুরাগময় তারা যদি কাউকে কোন উপদেশ নাও দেন করে তাদের সঙ্গ করতেন করে দেন শ্রী নারদ পঞ্চরাত্র তার কারণ তাদের কাছে বসলেই থেকে একটা চিহ্ন তনমাত্রা বেরিয়ে আসছে তার সংক্রমণ সান্নিধ্য হবে রাজ্যে একটা শ্রেষ্ঠ শক্তি বিস্তার করবে সেই বস্তু এবং তাদের স্বাভাবিকই যে কথা সে কথাগুলি আলোচনা করলেও বড় উপদেশ সার্বর বড় উপদেশ তাহলে মহাভারতী ব্রজসুন্দরীগণ যারা ভক্তিরাগণ হচ্ছেন সমগ্র ভক্ত সমষ্টির চরম কথা তাহলে তাদের যে কথা তারা স্বাভাবিক ভাবে কৃষ্ণকে করতে গিয়ে যে সমস্ত রসগার করেছেন এই কথা শ্রবণ কীর্তনের দ্বারা যে পূর্ব অনাথে পবিত্র হবে এতে আর কারো সন্দেহ করার কিচ্ছু নেই প্রাচীন ব্যাখ্যা যারা তারা এই গোপী কারণে উন্নত উজ্জ্বল সময় মানুষ অভূতপূর্ব দিকে চমৎকৃত হয়েছে এবং পোত কত উৎস্যা করেছেন কারো বলার সত্যি একশো তো বত্রিশটি ভাগবতীর গীতা সবাই গোপীগীতের সমাধে আস্বাদন করেছে আমাদের শ্রী গোপদে গোস্বামী সরস্বতীর ব্রহপুত্র শ্রীপাল মধুসূদন সরস্বতী তারা তাদের ভক্তি প্রাকরণী গ্রন্থে এই গোপীগীতির শ্লোককে উদ্ধৃত করে তাদের গ্রন্থকে উজ্জ্বল করে তুলেছেন চিত্র আছে এবং যে সকল মাধুর্য আছে সেগুলির কথা উল্লেখ করেছে সর্বোপরি এই গোপীগীতি আমাদের গোবিন্দাচার্যগুলির বলার উসই পার্বণের মতে এই শ্রীমদ ভাগবত শ্রী ভগবানের বার্ন দ্বিতীয় স্কন্ধবত শ্রীপাদ এবং চতুর্থ স্কন্ধ দুইটি তার গুরু পঞ্চম স্কন্ধ তার নীদেশ ষষ্ঠ এবং সপ্তম স্তন্ধ তার রাজানুল্বিত দুইটি বাহু অষ্টম স্তন্ধ তার পক্ষদেশ চক্রবর্তী পাল বলেন মঞ্জু ভাসপট দ্বাদশার শিরদেশ বামময় বিগ্রহ পঞ্চপ্রাণের মধ্যে প্রাণ অপান সমান উদান ব্যান সমান আমরা যে সমস্ত খাদ্য দ্রব্য গ্রহণ করি অন্য পানি আদি এই জন্য এর নাম সামঞ্জস্য করে এই জন্য এর হচ্ছে সমান বাবু গতি গীতকে আমাদের সমান বাবুর সঙ্গে কেন আমাদের বলছেন এই যে ব্রজসুন্দরীবন সঙ্গে শ্রী শ্রী সাম সুন্দরী রাসবিহা সুতরাং কথা উপদেশে নম নিবৃত্তি পরা এবং রাসায় থাই দিয়ে ব্যক্তি করেছি আমি পরম নিবৃত্তি পরা হচ্ছে পরবর্তী আগে শ্রম কীর্তনের তারি বললেন আগে তারপর হৃদয়ের কামনা বাসনা যাবে অন্ধকার জন্য এই কথাই আগে বলা হয় অন্ধকার গেল তারপর আলোর জন্য কথা বলা হয় এরকম বলা শ্রবণ করার সঙ্গে সঙ্গে প্রেম ভক্তির সঞ্চা এবং কারণ আপনি যাই ওটার জন্য তো সাধনা নয় তো আপনি যাচ্ছেন এই জন্য পরম বল সাধন শ্রী ভগবান বংশীনাথে গণের প্রেম জন্য যখন আদিকে করে... শ্রী ভগবান মনে করেন এদের হৃদয়ে কত অপূর্ব সমস্ত কারণ এরা হচ্ছেন চরমা ভগমত ভক্ত মজ্ধর্ম সেখানে শরণারতী মূলা সাধন ভর্তি উপদেশ করলেন অর্জুনের লক্ষ্যে সারা বিশ্ব জিতে শ্রণাগত হয়ে কি করতে হবে আমার হতে হবে মানে আমার শ্রবণ কীর্তন করতে হবে এবং আমার অর্চনা পূজন করতে হবে আমাকে নমস্কার তুমি অবশ্যই আমাকে পাবে এটা কোন সন্দেহ নেই কিন্তু গীতা শেষ হয়ে তার শ্রণ কীর্তন করতে হবে কিভাবে তার অর্চনা করতে হবে তা তো আর গীতাতে বললেন না ভগবান সুতরাং গীতা যেখানে শেষ হয়ে গেল সেই স্থানে হলো ভাগবতীর সূত্রপাত এখানে ভাগবতের আগে এই যে গীতার সার কোন তারি তারই বিশ্লেষণ করা হয়েছে এবং শরণাগতীমূলক চলন পরম শীর্ষে দৃষ্টান্তের দ্বারা তাই পাওয়া যায় মন মনা আমাকে মন সম্পন কর আমাদের শ্রী ভগবান যখন উদ্ধবকে পূরণ করছেন তখন করছেন হে মন মনস্কার যন্ত্রের মত চলছে কুমারের চাল যেন কিন্তু মন প্রাণ সেইখানে কারণ তুমি তো যাও যে দেখাও তবে স্থান এ তো আমার বাণী সুতরাং তারা এমন ভাবে আমাদের মন সম্পন করে দেহটা পেছন মদর্থে তত্ত্ব দেশ স্মরণাগতী ভগবান বললেন স্মরণাগত হয়ে আর আর্যক কারজন স্বজনের পরে যত বচ্চন সর্ব ত্যাগ করি করে কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন ইহারে কহিয়ে বললেন মন মনা হব মত ভক্ত হব শ্রবণ কীর্তন এমন কীর্তন শ্রবণকার আছে বর্ণনা করছেন না যা অনুভবেন শ্রবণ কৃষ্ণ নাম গুণজ আমার অর্চনা দি পূজা ইত্যাদি করো আমার সেবাকে এদের মতো সেবা কি করতে পারে কবি গীতা অমৃত অর্জুন কে বললেন ইত্যাদি দান করে থাকে অতএব আমার কি নয় তা বুঝতে পারি না এই পাঠ্য যদি আমার সেবা করতে হয় তো আমার মনটা বুঝতে হবে আগে তো আমি তো কাউকে বলি না যেমাহাত্মান মৎসান জানন্তি গোপিকা পার্থ জানন্ত এই কথা কোথাও পাবেন গোপী সারা কেউ জানেনি না আমার মনটা গোপী ছাড়া মন মহাত্মার সেবা মত শ্রদ্ধাং আমার মন কি চায় এবং মন মনুগতম বিভু মনকে বোঝার জন্য বিভু প্রেমের দরকার অখণ্ডাধ্য গোবিন্দের যে সেই বিভূমন বুঝতে গেলে বিভূ প্রেমের তো দরকার প্রেম বিভু মহান পরম তারা তো আত্মেন্দ্রীয় সুখবাসনার বাইরে একটা আবরণ রেখে প্রেমকে গোপন করে রেখেছেন এমন প্রেম গোপন করতে কেউ জানে না এই জন্যই গোপী এমন উপেক্ষা বজ্রাঘাত করবো যে তোমার তোমাদের উদয় তোমার কে চুমা করে দেব এবং নিজের ব্যক্ত করাবো তোমাদের দিনের কাহিনী আর সারা বিশ্ব জগতে সেই অপূর্ব সাম্রী রেখে দেবো জাতির বক্তব্য সেই কথা শ্রবণ কীর্তন করে আসন করে চিরা বিশ্বের আসাদ সনাতন গোস্বামী চরণ বলেন উপেক্ষার সময়ে রাধা রানী ছিলেন না থাকতেন তাহলে ওর ছিল না যে মনে একটা ভাব রেখে বাইরে একটা ভাব প্রকাশ করতে পারে। কারণ বাঁশি শুনে সবাই পাগলেনি প্রেময়ী রাধা সবার থেকে সুতরাং আসতে তো দেরি হবে আর তিনি তো কিচ্ছুই হবে তিনি হচ্ছেন রাসেশ্বরী রাসের মূল দণ্ডা তাকে আসাদ করবার জন্যই রাস আর যদি নানা প্রকার উপকরণ ব্যঞ্জন দেওয়া হয় মহাশয় ভোজন করুন অন্নটা আন্দোলন কারণ অন্নের আস্বাদন বৃদ্ধির জন্যই তো ব্যঞ্জন গুলো গোপীগণ স্তম্ভিত হয়ে গেলেন পূর্বর আগের থেকে পরস্পরের ভালোবাসা বাসী অনুরাগময় প্রাণের তান প্রথমেই বলেছেন রাশি ভগবান থেকে কৃষ্ণের আবার নিকটি বস্তু একা থাকবে না প্রেন প্রেন একটা সঙ্গী খুঁজে নেয় আমি যদি নাও আর আপনি যদি হয় যেখানে নির্মল প্রীত প্রেমের রাজ্য সেখানে কি প্রেম এক থাকবে ভগবান কেউ করে এই জন্য আমাদের বা আসে প্রথমেই বললেন বললেন সর্বাতি সাই ব্রজগোপী বৈশিষ্ট ভারত তাকে নিজের করে দেবে রাধা রানীর মারিনী হয়ে গেলেন শুভমুনি সহসা সব গোপির গর্ব হয়েছে জগতের সমগ্র রমণির উপরে সৌভাগ্য গর্ব আজ এখানে সকলের উপরে সৌভাগ্য আর মা বলেন মা কৃষ্ণের সৌভাগ্য গর্ব হল সমগ্র পরিচয় সুন্দরের হলো রাধা যদি স্পষ্ট করে তাকমনি বললেন না খুলে এখানে বললেন না বটে কিন্তু সুকমনি কেনা বলতে পারেন তিনি রাজ করবেন তাকে স্বীকার করতে রয়েতো না যে একজন গোপীকে নিয়ে অন্তরিত হয়েছে এখন সব সমগ্র গোপীর মধ্যে তিনি শ্রেষ্ঠা বললেন যদিও এখানে শ্রীকৃষ্ণ তাদের সৌভাগ্য গর্ভ এবং মা কেমন করার জন্য অন্তরিত হলেন বলে শুভেন সেখানে ভাগে যেভাবে রাধার সঙ্গে নির্জন বিহার বর্ণনা করা হল তাতে রাধা সঙ্গে অন্তরিত হলেন তিনি শুরু করতে লাগলেন অন্তর্থানের এখানে আমাদের জেনে রাখতে হবে যে রাধারানীকে কেন্দ্র করেই গোপীকাগনের কয়েকটি বুধ বা পক্ষ বিভাগ করেছেন রাজারান স্বপক্ষ আছেন বিপক্ষা চন্দ্রাবলী প্রভৃতি আছেন তথস্থ পক্ষা আছেন ভদ্রা প্রভৃতি আর আছেন প্রভৃতি যখন অন্বেষণ করতে করতে সঙ্গে ঈশ্বরী সৌভাগ্য দেখে কিন্তু প্রভৃতি যে বিপক্ষাগার আছেন তাঁদের হৃদয় জ্বলেও এটা কোন আমাদের তিনশত কোটি গোপীর সৌভাগ্য দি আজ গোবিন্দকে নিয়ে একান্তরিত হয়ে আর এই প্রকারের নির্জন কে বলেন কে যে কোন মোহিনী কোন মোহিনী কথা মোহিনী মোহিনীর দ্বারা কি কখনো আমাদের গোবিন্দকে বসীভূত করা যায় তিনি তো হচ্ছেন প্রেমের নিয়ে তিনি অন্তরিত হয়েছেন তিনি আরাধনা করেছেন গোবিন্দকে আমরা করি যাচ্ছেন ত্যাগ করে তিনি তার সঙ্গে অন্তরিত হয়েছেন রাধার নামকরণ করা রাধার নাম বললেন তিনি আরাধনা করেছেন তিনি এইরূপ আরাধনার কারণে এমন গোবিন্দের এত মাধুরী আর এত করুণা করেছেন তিনি আমাকে এইরূপ তার অদ্ভুত বিলাস কিন্তু আমার প্রাণের সমান আমার সুখীরা তা পেল না সুখীরা না দেখলে উনি বলছেন চলতে পারছিনা তখন গোবিন্দ বিচার বললেন এখন রাধা রানী কেউ একটুখানি ত্যাগ করা প্রয়োজন কারণ একে যদি অন্যত্র নিয়ে আমি বিহার করি তাহলে কিন্তু গোবিন্দ তিনি সেবা গ্রহণ করে তাকে সুখী করার জন্য নেওয়া এবং তার আনন্দ আমরা বললাম হবে না তারা একে কোন দিচ্ছে কিন্তু বিরহ কাতে বলে বিরোধের অভিমান তাদের ঢুকে বিরহ তাকে বলে তারা আমি রাজারানীকে সাময়িক একটুখানি ত্যাগ করে তাদেরকে বিরহ দেখিয়ে প্রত্যেক কারণ আমি সবকে নির্মল একে নির্মল করে রাখবো এর উপরে কেন কোন দোষ না থাকে পরিষ্কার করবে তারপর একটা বর চাই দেবে গোবিন্দ বলছেন বলো কি বর চায় বলেন আমি দেখতে চাই তুমি শত কোটি গোপিকে একসঙ্গে আলিঙ্গেন কোথাও তাই বলে দেখেছে। গোবিন্দ বলছে রাধা করা হবে গোপী তখন এর গ্রহ বার বানন প্রদীপ শিখার মতো সেই বিদেশ করে সবাই এর চরণে সাধারণত ভাবে এর মহিমা সকলকে দেখালো তখন একটা সামি মহায় যদি না হয় তো রাস তো হবে না মানসিক সিদ্ধি না হয়তরঙ্গ মহাভাব সুন্দর করে রাস হবে না কোন যদি তরঙ্গ ব্যবচারী তরঙ্গ মন্ডলী বন্ধে গোপীবন করেন মধ্যে রাধা সহন আছে তো রাধা মহিমা দেখিয়ে যখন মাঝখানে রাধা রানীকে নিয়ে নৃত্য করলো সেই চলে এলো গোপি আরম করতে যাচ্ছেন অন্তর্হিত হয়ে গেলেন শ্রীপাল সনাতন স্থানে চরণ বলে এটা অন্তর্ধার এটার নাম হচ্ছে প্রেম লীলা प्रेम का के बला जाए? पी प्रेम जा प्रेम वैचित्रिक्वैचित्रोहर अनुभव कसुरागर स्वभा हाँ जे अनुराग बुद्धिटा सूखे जाए যে গোবিন্দ লীলা গোবিন্দ এবং লীলা দুটো জিনিস একসঙ্গে গ্রহণ করতে পারে যেমন একটা সুকম সূচির ছিদ্রে এক কাছি সুতো গলবে দু তিন করে দিলে গলে না সে প্রকার দিয়ে তো হয়ে যায় যে হয় গোবিন্দকেই নেবে তা না হলে গোবিন্দের লীলাকেই নেবে এমন লীলা আমাকে বলছি সন্দেহ গ্রহণ করো আহ লীলাকে গ্রহণ করলো দেখতে পেলেন না আর প্রজসুন্দরীগঞ্জ এসে একে দেখে কি বলবে এত আগে থেকে সব থেকেও দেখবো আর ওদের ওদের এই জন্যে প্রজগোপীগঞ্জ যখন প্রশ্ন করেছিলেন তখন বললেন কে ধরবে ছায়া বলছে আমি তোমার সকিছি আমার উপর ছায়ার উপরে সুখী যদি থাকতেন কত সেবা করতেন বৃহ অবস্থায় তারা দেয় সেখানে সখী নেই সুতরাং লাগলো বৃক্ষ লি পুষ্প করে যাতে তার চেতনার সঞ্চার হয় এই জন্য জল ছিল দিতে লাগলো পক্ষী গুলি সেখানে সখীর মতো করতে হলো চারটিকে কান ফেলা দূরের থেকে সব প্রতিদম সেই দিকে আসছেন গোবিন্দের ইচ্ছায় পরস্পর বলছেন ভাই বলছেন না না ওটা জ্যোৎস্না আর যে জ্যোৎস্নার যে রসটা সম্পূর্ণ জ্যোৎস্নার কিরণ সেটা যেন একটা মূর্তি ধরে কেউ নয় এ ত্রৈলক্য লমীর থেকে যেন একটা পনের কেউ বলছে ভাই আমার মনে হয় যেন এর করতে করতে ধীরে ধীরে ধীরে ধীরে তারা তার যখন নিকটে এলেন বলেন ওই যাকে নিয়ে গোবিন্দ অন্তরিত হয়েছে। আমি চলাম এরকম এটি কবির ঘটনার চাকুর্থ বললেন এলেন যখন তখন দিচ্ছেন হার সেই অবস্থাকে দেখে সুন্দরীগণ সকলে তুলে নিলেন কত কোথায় সত্যি তোমার প্রেমের তাই আমরা চিরকাল হয়ে থাকলাম এখন আর আমাদের গোবিন্দ পার ভাব নেই তোমাকে তুমি জানো গোবিন্দকে কোথায় তোমার পিছনে পিছনে যাও মানসি হলো কিহার এবং এমন প্রেম কখনো সম্ভবপর হয় ভাবতে পারেনি তা বললেন চলসিগম গোবিন্দকে খুলতো উনি তুমি আগে চলো আমরা পিছিয়ে পিছিয়ে যা রাজারানী করলেন সব গতি সঙ্গে এমন অরণ্যে এসে পড়লেন গোবিন্দর পদচিহ্ন হয়েছে সেখানে এই পদচিহ্ন এই তো এইখানে শেষ হয়েছে এইখানে প্রবেশ করেছেন ভিতরে চলো রাজারানীগুলি চল কারণ এই অরণ্যের মধ্যে যদি তাকে খুঁজি তিনি তো পালিয়ে আমাদের দেখে তাহলে নিশ্চয়ই অন্ধকারে তার ব্যথা লাগবে কোন বৃক্ষ কাঁতে আঘাত লাগবে না সেটি আমাদের তার জন্য কাঁধ নহি সম্পরত ভক্ত কোনা যাবে না তার জন্য এই চলো কাঁদ তার জন্য সবাই বিলাপ করে যদি বিলাপ করি তাহলে তিনি এলেও তো দেখা পাবো না যমুনাকে পেছন করে সারি সারি দাঁড়ালেন দাঁড়িয়ে আর গোবিন্দের জন্য বিলাপ করতে লাগলেন সেই গোবিন্দ উনিশটা শ্লোকে করেছেন বিলাপ এক একটি শ্লোকের অনন্ত আশা অনন্ত মাধুরী টিকা করেছেন শ্রী গোপী গীতা আর শ্রাবণী এর তুলনা নেই সুতরাং আমরা বৈষ্ণব গোস্বী পাখ্যা এবং বিশ্বনাথ চক্রবর্তী পালে সারা প্রশ্ন যখন প্রয়োজন হবে আমাদের সে সময় স্বামী এবং অন্যান্য বাক্যা যদি কোনো রসময় আমাদের গরিব বৈষ্ণবগণের আস্বাদনের উপযোগী ব্যাখ্যা করে থাকেন সেই অংশটি গ্রহণ করে আমরা দুটি গীতার আস্বাদন করবো এই সংকল্প গ্রহণ করেছি জন্মনা শ্যাম সুন্দর তোমার আবির্ভাবের দিন থেকে এই ব্রজাম সর্বোৎকর্ষে বিজ করছে থেকে তিনি নিরন্তর অবস্থান করছেন সবাই সুখী কেবল তোমার বিরহ দু ব্রজগোপীগণ তোমার দর্শন লাল সাই সারা বৃন্দাবনে তোমাকে চার দিকে করে বেড়াচ্ছে দীব কৃপয়া তুমি আমাদের দর্শন দিয়ে আমাদের বিরহতা রক্ষা আমরা বুঝতে পেরেছি শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পর সুন্দরীগণ কৃষ্ণপ্রিয় বলি মুখ্য শ্রী রাধারানীকে সঙ্গে নিয়ে এই যে কুলিন দেশ এখানে ব্রজ সুন্দরীগণ কেঁদে কেঁদে তাদের প্রাণ পৃষ্টকে সেই স্থানটি যমুনা দেবী সযত্নে নিজের গর্ভের সব সময় সুরক্ষা করে রাখে যখন রাসীন সেই পুলিন ভূমিটি তারা এল সৈত্য ওটাকে নিজের গর্ভের থেকে তুলে নেয় সৈতুল অর্থাৎ যমুনা জলের থেকে ভূমিকে পুলিন বলা হয় भूमि के जमुना द्वारा बेचे बेचे चूर्ण मत बालू का এবং সেই বিস্তৃত হয়েছে বিবিধকুল তাদের কাকুলিতে মুখরিত বনভূমি ঝনকারের ছন্দিত সেই স্থান এবং যা জলকানা পাড়ি শীতল শীতল সুগন্ধ সমিরণে সেই স্থানটি মনোরম পুলিন ভূমি সৌন্দর্য দর্শন করে আর তাদের মহাভাব ভাবিত চিত্তে গোবিন্দের মাধুরী ফুটে তাদের হৃদয় বিনায় সংকৃত হয়ে উঠলো এক অভিনব ভাবে রাগলী তখন কৃষ্ণবাহিনীগণ রাধারানীকে সামনে করে যমুনাকে আর সামনে রেখে বনভূমি এবং সেইখানে তারা তাদের প্রাণপৃষ্ট গোবিন্ দর্শনের জন্য কেঁদে কেঁদে বিলাপ করতে লাগলেন তারই নাম হচ্ছে শ্রী গোপী গীতি নৃত্য গান এগুলি হচ্ছে অন্তরস্থ আনন্দের অভিব্যক্তি তো এরা কান্না করছেন কৃষ্ণের জন্য আবার তাকে বলা হচ্ছে গীতি স্পরের যেখানে সুখ সেখানে দুঃখ নেই আর যেখানে দুঃখ সেখানে সুখ নেই আরো আগে কিন্তু কৃষ্ণ রাজ্যের সম্পূর্ণ বিপরীত সেখানে সুখ এবং বহির্বিশ জ্বালা হয় আর অন্তর আনন্দময় কৃষ্ণ প্রেমের অদ্ভুত আর মত অবস্থা আমাদের শ্রীমন্ত সনাতন গোস্বাই লিখেছেন বললেন মিলনের থেকেও এই বিরহ রসটি আরো সাত থেকে সন্দ্রী যেন মনোরম বললেন এই বিরহজনিত আনন্দ সম্ভব সুখা তপ স্তুত সম্ভব আনন্দ অপেক্ষা অনির্বাচ্যতম মনোরম এটি অনির্বাচ্যতম এবং মনোরম মনোরমায়তোরম সুতরাং যিনি কৃষ্ণ বলে কানতে পেরেছেন তিনি বুঝবেন যে কৃষ্ণ বলে কান্নায় কি আনন্দ আছে এটা অন্যকে বোঝানো ব্যাখ্যা করে বোঝাবার জিনিস মনোরম বলা হচ্ছে বললেন একই প্রেমের দুটো ভাগ একটা মিলন একটা বীরতা শ্রীমন্ত সনাতন গোস্বাই ভাগামিত একটা দৃষ্টান্ত দিলে বিরোহে এত কান্না সেখানে আবার আনন্দ কোথায় মুখে বলছেন তোমার শুনে আমরা মরে যাচ্ছি সুখে কেউ মরে যায় তো মানুষ মরে যায় না তাহলে বিরুদ্ধ হচ্ছে না আমাদের গোসাই পাত এই জন্য একটা দৃষ্টান্ত